आलोचना शुने आसके जे विषय आलोचना करब से हल्ला के भय करार विषय ये कि आलोचना शुने तो आज के जेखन शुरू होता हूर आल इमरान आठाश नम्बर आयात आल्ला এই সুরার চৌঁত্রিশ নম্বর থেকে নেই নম্বর পর্যন্ত আল্লাহ বলেন কয়ামতের দিন এত ভয়াবহ দিন হবে সেই দিন মানুষ তার ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে ভাই ভাইয়ের কাছ থেকে পলে যাবে ওয়া উমিহি ওয়া আবি তার পিতার কাছ থেকে তার মার কাছ থেকে মানুষ চলে যাবে পলায়ন করবে তার ভাইয়ের কাছ থেকে তার পিতার কাছ থেকে তার মার কাছ থেকে ও তার সঙ্গীর কাছ থেকে এমনকি তার সন্তানের কাছ থেকেও লিকুল নিকুলিমি এম হুম এদিনী সেদিন প্রত্যেক ব্যক্তির জন্য তাদের একটা নির্দিষ্ট অবস্থা থাকবে যে অবস্থায় তারা নিজ নিজকে নিয়েই তারা ব্যস্ত থাকবে আল্লাহ তালা আরো বলেন হে মানুষ সকলের ভয় করো তোমরা আল্লাহকে ভয় করো তা আতিশাই উন আদিম শুনিরা কো নিশ্চয় কম্পন ভূমিকম্প হবে অত্যন্ত কঠিন এবং গর্ভবতী মা গর্ভপাত ঘটায় ফেলে দিবে ও তারা না সুকারা মানুষদেরকে আপনি পাবেন বেহুশ অবস্থায় ও হুম হুম্বি কিন্তু তারা আসলে বেহুস হবে না যে ব্যক্তি তার প্রতিপালকের কাছে যেতে ভয় পায় যে ব্যক্তি তার আল্লাহ থেকে ভয় করে আল্লাহর কাছে যাওয়ার বিষয় সে ভয় করে হ জান্নাতান আল্লাহ তআলাকে দুটি জান্নাত দান করবেন সুবহানাল্লাহ ওয়া ক্বালা তাআলা ওয়া আক্ববলা বা'দুহুম আলা বা'দিন ইয়াতাসাআলুন ক্বালু ইন্নাকুন্না ক্বাবলা ফি আহলিনা মুশফিকিন তারা পরস্পর একে অপরের সামনে আসবে এবং তারা জিজ্ঞাসা করবে এবং তারা বলবে ইন্নাকুন্না ক্বাবলা ফি আহলিনা মুশফিকিন নিশ্চয় আমরা ভীত ছিলাম ভয়ে ছিলাম করেছেন করেছেন নিশ্চয় আমরা পূর্বে আমরা তার কাছে দোয়া করতাম তাকে ডাকতাম ইন্না হু হু বারিম নিশ্চয় তিনি নেই কবুল করেওয়ালা এবং তিনি দয়াকারী সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আল্লাহর ভয় সম্পর্কে আমরা কিছু আল্লাহর বাণী শুনলাম এ বিষয়ে রসুর উল্লাহামের হাদিস শ্রবণ করিউদ্দিন তিনি বলেন হাদ্দ রসুরাম আমাকে একটি হাদিস বর্ণনা করেছেন তিনি সত্যবাদী এবং সত্যবাদী বলে আখ্যায়িত তিনি নিজের সত্যবাদী এবং মানুষেরা তাকে সত্যবাদী বলে জানেন তোমার মায়ের পেটে তোমার মায়ের রেহেমের ভিতরে তোমরা চল্লিশ দিন যাবত নুৎফা এবং বীর্য আকারে ছিল সন্তান মায়ের পেটে প্রথম চল্লিশ দিন বীর্য আকারে সে অবস্থান করে মায়ের রেহেমে আর বাকি আকৃতি হয় সোম্মায়ুরসাল মালাক এরপরে আল্লাহ তালা ফেরেস্তা পাঠান রুফ এবং আল্লাহ তালা ওই বাচ্চার ভিতরে রুফ ফুঁকে দেয়ুমারুবি আরবাই কালিমাতিন এবং চারটা জিনিস লেখার নির্দেশ দেওয়া হয় বিকাতিহি ওই সন্তান মৃত্যু পর্যন্ত কত রিজিক সে খাবে এটা লেখার হুকুম দেওয়া হয় ওয়া আজিলিহি কত বৎসর বাঁচবে কতদিন বাঁচবে এটাও লিখে দেওয়া হয় কবে যখন বাচ্চার বয়স কেবল তিন চল্লিশ একশো দিন হল ওয়া আমলিহি সে ভালো কাজ করবে না মন্দ কাজ করবে ফেরেসাকে বলা হয় এটা লেখে দাও ওয়া শাকিউন ও সাঈদুন সে কি সৌভাগ্যবান হবে নাকি দুর্ভাগ্যবান হবে এটাও তাকে লিখে দাও বলছেন ওই জাতের কসম খেয়ে বলছি কোনো তোমাদের মধ্য থেকে অনেকেই জান্নাতি আমল করতে করতে জান্নাতের নিকটে চলে যায় হাত্তা এমনকি মায়ুন যে তার মাঝে আর জান্নাতের মাঝে শুধু এক হাত আছে এত কাছে চলে আসে ফায়াস বেকু আলাই হিল কিতাব তখন তার উপর কিতাব ভাগ্য তারুপুর প্রয়োগ হয়ে যায় ফায়া আমলি শেষ মুহূর্তে জাহান্নয়াদুহা এবং এই কাজের বিনিময়ে সে জাহান্নামি চলে যায় ওয়াই নার আর কখনো কখনো এমন হয় কোনো ব্যক্তি সে সর্বক্ষণ জাহান্নামিওয়ালা আমল করে এবং তারপরে সে জান্নাতি আমল করে এবং সে জান্নাতি আল্লাহ তাকে প্রবেশ করে দেয় বোখারে মুসলিম হাদিস হাদিস থেকে যেটা বুঝে আসলো সেটা হলো এই আমল করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে তুমি আমার আমুলটাকে কবুল করো আল্লাহ তুমি আমাকে ইমান অবস্থায় থেকে নিয়ে যাও আল্লাহ তুমি আমার সব আমলকে কবুল করে আমাকে জান্নাত আল্লাহ কাছে করতে হবে আল্লাহ বলেছেন তোমরা তোমাদের আমলের কেউ তোমরা জান্নাত পাবনা না বলছেন হে আল্লাহনবী ইসলাম আপনিও বলছে আমিও না তবে আল্লাহ যদি আমার প্রতি দয়া করে তাহলে তার দয়া আমি জাননাতে যাবো তো এখানে দুটো জিনিস কেউ এটাও ভুল বুঝতে পারে আল্লাহ দয়ার উপর যদি সব নির্ভরশীল হয় তাহলে এমনই করবো না দরকার না করে বসে থাকি তো দয়া কি তখন আসবে আল্লাহর দয়া তো তখন আসবে যদি আমি আল্লাহকে খুশি করতে পারি আর আল্লাহকে নারাজ করলে তখন আসবে না আর মানুষ যদি চেষ্টা করে খালেসভাবে যদি অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালা তাকে ভালো অবস্থায় ফিরে নিয়ে আসবে ইনশা আল্লাহ তালা বলেছেন ইউতা বিজাহ কেয়ামতের দিন জাহান্নকে নিয়ে আসা হবে সেদিন জাহান্নকে প্রত্যেক লাগামে সত্তর হাজার ফেরে সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বাংলায়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 আলহামদুলিল্লাহ ওসালাত ওয়সালামু আল্লাহ রসুলিল্লাহ সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা রিয়াজুস আল্লাহ ইন কিতাব থেকে আলোচনা শুনে আসছি আজকে যে বিষয়ে আমরা আলোচনা করছি সেটা হলে আল্লাহর ভয় এবং ভীতি সম্পর্কে এ বিষয়ে আমরা রসুল্লাহামের কিছু বাণী বিরতির পূর্বেই আমরা শুনে আসছিলাম এখন যে আদিশটা আমরা শুনবো সেটা হলেই আনিন্নমান ইবনী বসির রবি আল্লাহ রসুল্লাহি সালামকুল আমি রসুল কাছ থেকে বলতে শুনেছি আহলিনারি আদাবা দিন যেই ব্যক্তিকে সবচেয়ে হালকা আজাব দেওয়া হবে সবচেয়ে নরমাল। সবচেয়ে হালকা আজাব যাকে দেওয়া হবে সে কেমন আজাব হবে দুই কয়লা বা এই দুই জুটার গরমে তার মাথার মগজটা গলে সে সেখানে টকবক করতে থাকে মাথার ভিতরে মায়না সে মনে করবে যে এর চেয়ে বড় কষ্ট পৃথিবীতে আর কেউ পাচ্ছে বলে আমি মনে করি না সে মনে করবে সবচেয়ে আজাব তাহলে আজাব এমন হবে যে সামান্য দুটে গরম দুটা কয়লা পায়ে টাচ হওয়ার সাথে সাথে তার দিমাগ পর্যন্ত মগজ পর্যন্ত গলে গরম পানি যেরকম আগুনের উপরে যেমন তার মগজ তাও এরকম হতে থাকে তিনি বলেন যে তোমাদের মধ্য থেকে কিছু মানুষ তার আগুন তাকে স্পর্শ করবে তার আগুন স্পর্শ করবে তার হাটু পর্যন্ত আর কিছু মানুষকে জাহান নামের আগুন স্পর্শ করবে তার কোমর পর্যন্ত অমিন তালা তার কুতিহী আর কিছু মানুষকে তার গলা পর্যন্ত তার জাহান তিনি বলেন রসুলামকে বলতে শুনেছেন তিনি মানুষেরা আল্লাহ সমস্ত জাহানের রব এবং তাদের ঘামে তাদের কান পর্যন্ত ঘামে এসে ডুবিয়ে থাকবে ঘামে শরীর থেকে ঘাম বের হতে হতে ঘামটা এত বেশি জমা হয়ে যাবে কান পর্যন্ত তার ঘাম চলে আসবে তাহলে কেমন প্রত কষ্ট হবে তিনি বলেন রসুলাম একদিন দিচ্ছিলেন এমন খুদবা যে ধরনের ক্ষুদা আমরা কোনোদিন শুনিনি অত্যন্ত কঠিন ভাবে উনি ক্ষুদা দিচ্ছিলেন এবং বলছেন লাউ নামা আহ জানি এবং বেশি কান্তা ফা আসহাব এই কথা শুনে রসুরল্লা সাহাব একরম তারা তাদের চেহারাকে ঢেকে নিলেন ঢেকে নিয়ে কাদা শুরু করে দেন ওয়ালাহুম খান এবং তাদের কান্নার আওয়াজটা বাহিরে আসছে ছিল তারাও জাহান্নামের ভয়ে কাতর হয়ে তারা কান্না শুরু করে দিয়েছিলেন অফি রেওয়ায়তিন আরেকটি রেওয়ায় আছে বালা রসুরামান সাহাবি হিস রসুল্লাহ সাল সাল্লাম তার সাহাবিদের সম্পর্কে কোনো কিছু জানতে পারলেন ফতাবাথ তখন তিনি খুদব দিলেন মানুষদের সামনে আলোচনা করলেন বক্তব্য দিলেন ফকাল এবং বললেন আমি যা জানি তোমরা যদি তা জানত তাহলে তোমাদের অবস্থাটা এমন হতো তোমরা আল্লা নবী সালাম যখন এই কথা বলছিলেন তাদেরকে যখন জান্নাতের বিষয়ে কিছু আলোচনা করতেছিলেন জাহান্নামের ভয়াবহতা বিষয় যখন তাদেরকে কিছুটা আহ বক্তব্য দিয়েছেন তখন তারা মনি করল যে সেই দিন তাদের অন্তরে ঢেকে আওয়াজ হচ্ছিল আনিলাম মেঘদাত রাজিয়া তিনি বলেন সামি তু রসুল্লা সাল্লাম ইয়াকুল আমি রসুল্লাহামকে বলতে শুনেছি তিনি বলেন তুদনা সাম সুইয়া মালা কেয়ামতের দিন সূর্যকে একেবারে নিকটে নিয়ে আসা হবে একেবারে নিকটে শুধু মানুষ আর সূর্যের মাঝে এক মাইল পার্থক্য হবে এক মাইল তো এরপরে কওয়ালা সুলাইম বিন আহমের আর রাবি আনিল মেঘদাদ যে সুলাইম বিন আমের যে মেঘদার থেকে বর্ণনা করছে সে বলতেছে যে কি আমিও বুঝি নাই বলছেন মেইল শব্দটা ব্যবহার হয় দুই কাজে একটা হলো জমিনের মসাফাত রাস্তার দূরত্ব এক মাইল এটা একটা বুঝে আসে আর আরেকটা মাইল বলা হয় ওই কাঠিটাকে যেই কাঁঠি দ্বারা শুরুমা দেওয়া হয় বলছেন সেটা আমার জানা নাই এটাও হতে পারে ওটাও হতে পারে কিছু মানুষ তাদের হবে পর্যন্ত কারো হবে ঘুটনু পর্যন্ত কারো হবে তার কোমর পর্যন্ত আর কোনো ব্যক্তি তো পুরা ঘামেই সে ডুবে যাবে কল আসার রাসুল ই আল্লাহ নবীসালাম তার মুখের দিকে ইশারা করে বলছিলেন কেহ পর্যন্ত ঘাম চলে আসবে তাহলে শরীর থেকে কত ঘাম বের হবে এবং সেই ঘামটা মানুষকে কীভাবে ডুবিয়ে দেবে রসুল কল হাত্তাধাবা আর কুহিল এমনকি তার ঘাম পৌঁছে যাবে জমিনের নিচে সত্তর গছ পর্যন্ত সত্তর গছ পর্যন্ত ঘাম নিচে জমিনের ভিতরে ডুবে যাবে যাবে আসবে আবুহর বলেন যে আমরা একদিন রসুরাস্লামের নিকটে বসেছিলাম ইদ সামিয়া আওয়াজন তো হঠাৎ করে তিনি কোনো জিনিস পরার আওয়াজ শুনলেন কোন কিছু পড়ার আওয়াজ শুনলেন ভালো জানেনা আমরা জানি না কিসের আওয়াজ সেটা আমরা জানি না কল রসুল তখন বললেন হাদা হাজরুন বলছে এটা একটি পাথর পরার আওয়াজ যেই পাথরটি নিক্ষেপ করা হয়েছে জাহান্নামের ভিতরে সত্তর বছর পূর্বে পহুয়াফিন্নার এবং সে আগুনে নিষে সে পড়তেই ছিল পড়তেই ছিল হাত্তা ইন্তহা ইলাকা রিহা এমনকি জাহান্নামের নিম্নস্থলে কেবল পুষল তো একটি বড়ো পাথর যদি উপর থেকে নিক্ষেপ করেন তাহলে উপর থেকে নিচে যা যদি সত্তর বছর পুঁছতে লাগে সেই গভীরতায় তাহলে জাহান্নতা কত বেশি চিন্তা করা যায় কত গভীর শুনতে পারলাম মুসলিমের জমানুন তিনি বলেন বলেছেন যে তোমাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি নাই তবে প্রত্যেকের সাথে তার প্রতিভাষী লাগবে না অনুবাদ করার জন্য কোনোভাষী লাগবে না যখন সে ডান দিকে তাকাবে তখন দেখবে যে যে আমল করেছে সে আমলই তার সামনে আছে ওয়ানজুরু আসে মা কাদ্দাম আর বাম দিকে যখন দেখবে তখন দেখবে তার যত অপকর্ম সব সেগুলি তার সামনে রয়ে গেছে ফালা বাইরে দেয়ার না আর সামনে দেখবে তো সামনে তার সামনে জাহান্নাম ছাড়া আর কিছু নেই আমল যদি কম হয় আর গুনাহ যদি বেশি হয় তাহলে সামনে কি থাকবে জাহার্নাম আর যদি আমল ভালো হয় আল্লাহর যদি নাফরমানি এবং গুনা কম হয় সামনে থাকবে কি জানার তো বলছেন কিছু মানুষ এমন হবে সে যখন ডান এবং বাম্পাস আমল গুলি দেখবে তারপরে সামনে সামনে দেখবে এরপরে বলছেন নার তিলকা আওয়াজি তো তার সামনে জাহান্নাম ছাড়া কিছু দেখবে না ফত্তাকুন ওয়ালাউবি তাম মুী তোমরা সেই জাহান্নাম থেকে বাঁচো যদিও খেজুরের একটি টুকরা দ্বারাও কেন না হোক অর্ধেক আল্লাহ নিজেকে জাহান নাম থেকে মুক্ত করো। আলোচনা আলোচনা বিষয়ে বাকি পরবর্তী আসবে করোক আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ তালার ভয় এবং ভীতি যেন আল্লাহ আমাদের অন্তরে দান করে দেন এবং আল্লাহ তালা আমাদেরকে যেন জান্নাতি আমল করার তৌফি দান করেন আল্লাহ আমাদের সকলকে যেন জাহান্নাম থেকে মুক্তি দান করেন ওয়াখিউ দামানা আলহামদুলিলি রবমিন আসসালামাইলকুম রহমত আল্লাহ বকু फिल्टार कर पानी विशुद्धिस रक्त पवित्र कुरने अनेक बारिम साल वात जकत अर्थात तुम्हारा नामजा दाओ जकत दिए सम्पद के विशुद्ध कर बर्तमान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 এই দায়িত্ব পূরণ করুন শেখ চারোদিকে চলছে এক জোয়ার প্রচন্ড ঝড়ে কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয়তান সে পথকে মুসৃণ করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন কেন মার প্রথম উদ্দেশ্য হল তৌহিদের প্রচার কালিমা আবেদন প্রতি বৃহস্পতিবার প্রায় সাড়ে এগারোটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বিশ টিভি বাংলায়